আলহামদুলিল্লাহ রবীলআ ওসলাত আল্লাহ আশিয়া আজমাইন সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল আমরা হাজির শুনে আসছি রাখা এক সংক্রান্ত কিভাবে আমরা আখরাতে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করব। দুনিয়ার ব্যস্ততা কিছু কমাবো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা যে হাজি শুরু করবো সেটা সহিয়াল বুখারিতে এবং নৌমানহু বর্ণনা করেছেন সামতুল নবী সালামকুল ইন আহামতন হাজি সাল করেছেন সবচেয়ে কম আদাব যাকে দেওয়া হবে কেয়ামতের দিন ওই লোকটি যার পায়ের মধ্যে আগুনের জুতা অথবা জ্বলন্ত অঙ্গারের জুতা পরিয়ে দেওয়া হবে এবং এই কারণে তার দেমাঘ তার মগজ টকবগ করতে থাকবে উতরাতে থাকবে যে ব্যক্তিকে কম আদাব দেওয়া হবে তারই অবস্থা আজকে যদি আমাদেরকে কাউকে আগুন জলে জলন্ত এরকম কোনো জুতার উপরে বসানো হয় পায়ে ঢুকানো হয় তখন আমাদের কি অবস্থা হবে আর জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুন থেকে অনেক কঠিন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই পরীক্ষা থেকে বাঁচিয়ে দিন এই কষ্ট থেকে বাঁচিয়ে দিন জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুন এবং যাদের এর চেয়ে বেশি হবে তাদের কি অবস্থা হবে সবচেয়ে কম লোকের অবস্থা সবচেয়ে কম কজন পাবে সবাই তো আগুনে ডুবে থাকবে লালিহান শিখাহ তাদেরকে আপাতমস্তক ডুবিয়ে নেবে জাহান্নামের অতল তলে নিক্ষিপ্ত করা হবে সেগুলোর অবস্থাটা আরো করুণ হবে আরো কঠিন হবে এই আল্লাহ তালার কাছে সব সময় এই জাহান্নাম থেকে পানা চাইতে হবে আমরা যে দোয়াটা বারে মনে করে দেই মনে করা উচিত আল্লাহমাইনি আসাল জানিনার তিনবার করে এই দোয়াটা যখনই পড়া যায় মনে হয় বেশি বেশি করে পড়া উচিত যে আল্লাহ আমি আপনার কাছে জাননা চাই আর জাহান্নাম থেকে পানা চাই এরপরে আজকে আমরা যে হাদিসের দিকে যাব সেটা হচ্ছে হাদিস নহমাদ ছয় হাজার পাঁচশো সেটা শহীদ বখারিতে এসেছে কিতাব রে মধ্যে এই হাদিসটি বেশ লম্বা এবং এখানে একই অবস্থা জাহান্নামের আগুনের মানুষের কিভাবে তারা জ্বলবে তারপরে কিভাবে আবার কিছু লোক খালাস পাবে অনেক লম্বা চূড়া আলোচনা এসেছে আমরা ইনশাআল্লাহ যে হাদিসটি সহি আল বখারি থেকে হাদিসি বর্ণনা করেছেন সাহাবি আবু হরাই রা রাধি আনহু তিনি বলেন একদিন রসুল্লাহ সাল আলী আসাল্লাম বললেন ওনাকে যখন সাহাবিরা জিজ্ঞেস করল অয়া রাসুল্লাহ হাল না হে রসুল্লাহ সাল্লআ আমরা কি আমাদের রবকে কেয়ামতের দিবসে দেখতে পাবো আমরা কি আল্লাহকে দেখতে পাবো কেয়ামতের দিন তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন হালতুদ সাহাব যখন সূর্য উঠে দিনের বেলায় এবং আকাশ মেঘলা থাকে না মেঘলা দিন ছাড়া যখন সুন্দর দিন থাকে তখন তোমাদের সূর্য দেখতে কষ্ট হয় সূর্যকে দেখো না পরিষ্কারভাবে কলু লা ইয়ারসুল্লাহ না সেই দিন সূর্য দেখতে আমাদের কোনো কষ্ট হয় না সেদিন সূর্য ভালো করেই দেখতে পারি এরপরে তিনি বললেন পূর্ণিমার চাঁদ যখন উঠে আকাশ উজ্জ্বল করে কোন থাকে না সেদিন কিন্তু আমাদের চাঁদ দেখতে কষ্ট হয় কালুল্লাহ রাসুলাল সাহাবাইকরাম বললেন কষ্ট হয় না সেদিন চাঁদকে আমরা দেখতে পাই পরিষ্কার ভাবে তারপরে তিনি বললেন এভাবেই তোমরা কেয়ামতের দিন আল্লাহ তালাকে দেখতে পাবে যেভাবে চাঁদ এবং সূর্য পরিষ্কার দিনে পরিষ্কার রাতে দেখা যায় আল্লাহ তালাকে এভাবে সুস্পষ্টভাবে দেখা যাবে আর সেদিন কোন দিন যেদিন আল্লাহ তালা সবাইকে হাসরের ময়দানে সমবেত করবেন একত্রিত করবেন ফাইয়াকুল মান কানবুদ্ সেই আনফালিয়াবে হিসাবের ময়দানে হাজির হয়ে আল্লাহ তালা বলবেন যে ব্যক্তি যাকে ইবাদত করত সে তার অনুসরণ করুক আজকে কারা কারে ইবাদত করেছে কেউ আল্লাহ তালার ইবাদত করেছে কেউ মূর্তির পূজা করেছে কেউ চন্দ্র সূর্যের পূজা করেছে কেউ ঈশা আল্লাহ সালামের পূজা করেছে তার মূর্তি বানিয়ে এভাবে যে যে জিনিসের পূজা করেছে সে তাকে অনুসরণ করুক আর অবশ্যই যে আল্লাহ তালাকে ইবাদত করেছে সে আল্লাহ তালা যা বলেন যেদিকে নিয়ে যান সেদিকে যাবে এখন বাউমান কানাই আবুদুসামস যারা সূর্যের পূজা করত তারা সূর্যকে অনুসরণ করবে অয়াত বাউমান কানাই আবুদুল কামর তারা চন্দ্রের পূজা করেছে তারা চন্দ্রকে অনুসরণ করবে অয়াত বাউমান কানা আবুদুল তাগিদ যারা বিভিন্ন তাগতি শক্তিকে বিভিন্ন মূর্তিকে বিভিন্ন দেব দেবীকে পূজা করেছে তারা তাকেই অনুসরণ করবে অবতাব কাহা দিল উমা ফিহা মুনাফে উহা এইভাবে বিভিন্ন মোশ্রেক দল বিভিন্নভাবে তাদের মাহুদকে অনুসরণ করবে আর তারা সবাই জাহান নামে পড়তে থাকবে এখন বাকি থাকে সর্বশেষে এই উম্মতের যারা ইসলামকে অনুসরণ করেছে নবীদেরকে অনুসরণ করেছে তারা অনুসরণ করবে ন অন্য অন্যান্য মাহবুদের তারা তো ইসলামকে ফলো করেছে এখন যত উম্মত আছে যত নবীর উম্মত আছে তারা সবাই এক জায়গায় থাকবে থেকে তারা অপেক্ষা করবে যেহেতু তারা আল্লাহর ইবাদত করেছে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়েছে তারা কোনো মূর্তি পূজা করেনি কোনো মাদার পূজা করেনি এখন তাদের মধ্যে কি আছে ফিহা মুনাফে পুহা মুসলমানদের ভিতরে অনেক মুনাফেক আছে আবার তারা আসলে যদিও মুসলমান দাবি করেছে বিভিন্ন কারণে কিন্তু তারা আসলে মুনাফেক মুনাফেক থাকলে তো আসল মুসলিম না খাঁটি মুসলিম না এরা নকল এবং এদের অনেকেই আল্লাহর এবাদত করেনি বাইরে দাবি করলেও তাদের আসলে অন্য দিকে গেছে তারা অন্যান্য মাহবুবদের প্রতি তাদের দুর্বলতা ছিল এরা মোনাফেক মুখে দাবি করেছে মুসলিম কাজে কর্মে তারা মুসলিম ছিল না এরাও এখন মুসলিমদের ভিতরে আসে এক সঙ্গে থাকবে বলবে যে আমরাও মুসলিম মোনাফেকরা দুনিয়া তাই করেছে তারা মোনাফেক তারা বলতো আমরা মুসলিম এবং মুসলিমানদের সঙ্গেই তারা সামাজিকতা করেছে আসা যাওয়া করেছে সেই দলের অন্তর্ভুক্ত হয়েছে এখন আল্লাহ তালা চাইবেন এই মুনাফিকগুলোকে এখন মুসলিমদের থেকে আলাদা করতে আলাদা করার জন্যে এখন আল্লাহ তালা একটা সুরত নিয়ে আসবেন যেটা আল্লাহ তালা নিজের সুরত না অন্য একটা সুরতকে তিনি নিয়ে আসবেন ফৈয়াতিমল্লাহ হুফি সুরত ইতি আরিফুনা এই জন্য আল্লাহ তালা আসল যে মমিন্ডা যে সুরতে আল্লাহ তালাকে চিনেন জানেন আমরা আল্লাহ সম্পর্কে যে ধারণা আমাদের আছে এইরকম নয় কারণ সঙ্গে যারা খাঁটি মোমেন তারা বলবেন নাউজ বি তুমি কে তোমার থেকে পানা চাই আল্লাহর কাছে তুমি আমাদের আসল আল্লাহ নও হ্যাঁ কেন না হাত তাইয়া তিয়া না না আমরা এখানেই থাকব আমরা কোন দিকে যাব না আমাদের রব না আসা পর্যন্ত যিনি আমাদের আসল রব যার পরিচয় আমরা শুনেছি শিখেছি যার উপরে ইমান এনেছি এই যে সুরত দেখতে পাচ্ছি এটা তার সঙ্গে মিলে না আমাদের আসল আল্লাহ না আসা পর্যন্ত আমরা অন্য কোন দিকে যাব না ফাইদা আতা না আমাদের আসল রব যদি আসেন আমরা আশা করি তাকে চিনতে পারবো তার যে বর্ণনা কোরআন এবং হাদিসে আমরা শুনেছি হাফিজ সুরতিয়া তখন আল্লাহ তালা ওই সুরত দিয়ে আসবেন যেটা আল্লাহ তালার আসল সুরত যে সুরতের বর্ণনা কোরআন এবং হাদিসে আসছে যা দিয়ে মমিনা আল্লাহর পরিচয় যদ্দুর পেরেছে আত্মস্থ করেছে বা আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত হয়েছে তখন আল্লাহ তালা সে বলবেন আনা রব্বুক আমি তোমাদের রব ফ তখন তারা চিনবেন ঠিকই জি আল্লাহ আপনি তো আমাদের রব আমরা তো এই রবেরই বাদত করেছি এই রবের ইন্তজারে আছি তখন তারা আল্লাহ তালা যেদিকে দেবেন সেদিকে আল্লাহ তালাকে তারা অনুসরণ করবেন এখন কি হবে অয়ুদুরাবু জেসরু জাহান নাম জাহান নামের ওপর পুল সাজানো হবে জেসর মানে পুল ব্রিজ যেটাকে সেরাত বলা হয় অথবা আমরা বলে থাকি পুল সেরাত দুইটা এক শব্দই রিপিট হয় সেটা এবারে ফিক্স করা হয়ে গেছে এখন সবাইকে বলা হবে এটা ক্রস করো যাও ক্রস করতে হবে ক্রস করে কোথায় যাবে জান্নাতে যাবে আর যারা ক্রস করতে পারবে না তারা কি করবে নিচে পড়ে যাবে নিচে কি আছে জাহান নাম অপেক্ষায় আছে এখন ক্রসিং শুরু হয়ে গেল ব্রিজ পার হওয়া রসুল্লাহ বলেন আমি হবো সর্বপ্রথম যে এই ব্রিজ পাড়ি দেবে আর এরপরে বাকিরা অন্যান্য নবীরা তাদের উম্মতকে নিয়ে পাড়ি দেবেন আল্লাহমা সাল্লেম সাল্লেম আর সমস্ত নবীরা সেদিন যেটা দোয়া করবেন আল্লাহ তালার কাছে তার প্রত্যেক নবী তার উম্মতের জন্য দোয়া করবেন আল্লাহ সাল্লেম সাল্লেম আল্লাহ হেফাজত করেন উম্মতকে রক্ষা করেন আল্লাহ হেফাজত করেন তারা যেন পড়ে না যায় এরকম নবীরা খুব দোয়া করতে থাকবেন আল্লাহ তালার কাছে তাদের উম্মতের জন্যে অবিহি কালালিবু মিছিল সবকিছা আদান আর এর দুপাশে থাকবে ব্রিজের সেরাতের দুপাশে থাকবে কালা লিব কালালিব বলতে কিছুটা টেনে নেওয়ার মতো হুক অথবা ক্রেইন হুক বা ক্রেন দেখেছি আমরা যে কিছু ধরে ট্রেনে নিয়ে আসে ক্রেন ধরে জাহাজ উঠায় হুক আসে হুক দিয়ে কোনো কিছু ট্রেনে নিয়ে আসা হয় বিশাল বিশাল হুক এগুলো দুই পাশে থাকবে এগুলো যারা ব্রিজ পাড়ি দিতে চাইবে তাদের কাউকে কাউকে ধরে নেবে নিয়ে আসবে ছৌ মেরে নিয়ে দিয়ে টান দিবে আর হুগুলোর পরিচয় তিনি দিয়েছেন মেসিলে সওকি সাদান সাদান এক ধরনের এই কাঁটাদার বৃক্ষ বা ঘাসের মতো আছে আরব দেশে খুব কাঁটাওয়ালা হুগুলো এরকম খুব ধারালো কাঁটাওয়ালা এগুলো মানুষকে ধরে ধরা চাষা করবে কাউকে কাউকে ধরে টেনে নিয়ে আসবে কাউকে কাউকে টেনে না আনতে পারলে আঘাত করবে আহত করবে এগুলোর পরিচয় এসেছে সাদান কাঁটাদার গাছ বা তরুলার মতো হাদিসটি অনেক লম্বা আমরা একটু বিরতিতে এখন যেতে হবে বাকি অংশটুকু আপনারা অফিকা করুন আসসালাম আলাইকুম আহমতুল দর্শক মন্ডলী আমরা হাজি শুনছিলাম হাসারের ময়দানে মানুষ যখন সেরাত পাড়ি দেবে পুল পুলসেরাত পাড়ি দেবে ব্রিজ পাড়ি দেবে জাহান্নামের উপরে দিয়ে ক্রস করে জান্নাতে যেতে হবে একটা বিশাল একটা ব্রিজ আছে এই ব্রিজটা নাম হলো পুলসেরাত বলি আমরা আরবিতে সেরাত এসেছে অথবা জেসের দুটো শব্দ এসেছে জেসের মানে পুল সেরাত মানে একটা পথ ইনকুম ইয়ারিদুহা তোমাদের সবাইকে অবশ্যই এই ব্রিজ পাড়ি দিতে হবে দেওয়ার সময় যারা ক্ষতিগ্রস্ত হওয়ার তারা তো পড়ে যাবে ধপ ধপ করে নিচে আর যারা আল্লাহ তালা মাফ করবেন তাদেরকে জান্নাতে নসিব করে দেবেন তারা ক্রস করে জান্নাতে চলে যাবে কিন্তু এই ব্রিজ সবাইকে পাড়ি দিতে হবে এই ব্রিজ যখন পাড়ি দিবে দুই পাশ থেকে হুক বা ক্রেইন তাদেরকে টেনে নিবে এগুলো সাদানের মতো কিন্তু সাইজ ওয়াইজ গাইরা আন্না হাল্লা আল্লাক হা ই এত বড় বড় হবে কাঁটা তো ছোটো সাদান গাছের কাঁটাটা ছোট কিন্তু এগুলো হবে অনেক বড় বিশাল বিশাল এগুলোর সাইজের আকৃতি একমাত্র আল্লাহ তালাই জানেন ফতাক্তাফ আমি মানুষের বিভিন্ন গুণার আমলের কারণে এই সাদানের মতো এই সরু কালালিপগুলো টেনে নেবে টেনে নিবে মানুষকে হুকগুলো ব্রিজ থেকে উঠে ডান্নামের দিকে নিক্ষেপ করবে কারো বা বিচারের কারণে কারো মদ খাওয়ার কারণে কারো মিথ্যা কথার কারণে কারো রিমৎ করার কারণে আল্লাহ মাফ করে দিক এই রকম বিভিন্ন গুণার কারণে এগুলো টেনে টেনে নিবে এক এক গুণার জন্য এক ধরনের এই হুক রয়েছে যেই মানুষ ক্রস করতে চাইবে সেই হুকটাকে এরকম করে ছো নিয়ে যাবে এবং ফেলে দেবে ধপ করে জাহান্নামের মধ্যে মিনহুমুল মু বা কুবে আমালিহি যার আমলের দুর্গতি খুব বেশি আমলের অবস্থা খুবই খারাপ তারা তো হালাক হয়ে যাবে এক ধাক্কায় প্রথম ধাক্কায় জাহান নামে ধূপ করে পড়ে যাবে তারা একটু হামাগুড়ি দিয়ে বা তার চেষ্টা করারও সুযোগ পায় তাদেরকে সঙ্গে সঙ্গেই জাহান নামে দ্রুত গতিতে ফেলে দেওয়া হবে অমিনহমুল মুখার্দাল সুমাইন জু আর কিছু আছে যে হুকগুলো তাদের গুনার কারণে তাদেরকে ধরতে চাইবে ধরার কারণে তারা ভেত হয়ে যাবে কিন্তু তারা একটু চেষ্টা করবে ছুটে দেওয়া যায় কি না ছুটে চলে যাবে আবার ধরবে আবার ছুটে যাবে এবং এ যে ধরা ছুটার কারণে অনেকের শরীরের মধ্যে জখম হয়ে যাবে চামড়া গোস্ত কিছু চলে যাবে কিন্তু ম্যানেজ করবে শ্বাস পর্যন্ত যে কাটা গুটা লেগেও আহত হয়েও বিকত হয়েও শেষ পর্যন্ত ইয়ানজু আল্লা তালার মেহরবানিতে নাজাত পেয়ে গেছে নিচে পড়া লাগেনি সব হান আল্লাহ তাহলেও তো সৌভাগ্যবান যে শরীরে কিছু অংশ টেনে টুনে নিয়ে গেছে তারপরে আল্লাহ আল্লাহতালা বাঁচিয়ে দিয়েছেন যে জাহান্নামি পড়ে যাওয়া লাগেনি ক্রস করে পার হয়ে চলে গেছে সমস্ত লোকের হিসাব নিকাট যখন শেষ হয়ে যাবে জান্নাতিরা জান্নাতিরা জাহান্নাল এরপরে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে কিছু কিছু করে আল্লাহ তালা দফায় দফায় সেখান থেকে বিভিন্ন গ্রুপকে বের করবেন তাদের কিছু শাস্তি শেষ হয়ে গেছে এখন তারা কালীমাত্র সাহাদা পড়ার কারণে ইমানওয়ালা হওয়ার কারণে আমলে ত্রুটি ছিল আস্তে আস্তে আল্লাহ তাল্লা তাদের বের করবেন যাদের গুনার পরিমাণ যত কম ছিল তাদের শাস্তি সবার আগে শেষ হবে এরপরে যাদের গুণা বেশি থাকে শাস্তি আরেকটু বাড়া দিবে এই দল বের হয়ে আসলো তারপরে তাদের গুণা বেশি তাদের শাস্তি আরও কিছুদিন চলে ওই দলকে বের করে নিয়ে আসবে এরকম বের হওয়ার কাজ চলতে থাকবে চলতে থাকবে যারা কালিমাতুর সাহেদা পড়েছে ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকে বের করা পর্যন্ত এই বের করার কাজ চলতে থাকবে দফায় দফায় এবং একে গ্রুপে গ্রুপে চলতে থাকবে তারপরে আমার আল মেলা ইকেতা আন ইখরিজুহম ফাইয়ারে ফোন আহমবে আলামাতে আসারি সুযুদ আল্লাহ তালা ফিরেস্তাদেরকে বলবেন যে এইরকম যারা মোটামুটি ইমান ছিল ইমানদার ছিল অনেক গুণা করে গিয়েছে এখন ওদেরকে বের করো এখন তো জাহান্নামীরা মোমেন কাফের তথা তথাকথিত মুসলিম কিন্তু আমলে অনেক গুণা আছে মিক্স আপ হয়ে গেছে যে এখন ওইটা কি কাফের না ওইটা কি মুসলিম ফেরে তারা চিনবেন কেমনি মিন আসার সুজুদ কপালের মধ্যে সাজদার যে দাগ আছে এই দাগ দিয়ে তারা চিনবেন যারা নামাজ পড়েছে কপালের সাজদার দাগ ছিল তারা যে মুসলিম এটা চিনা যাবে বহারমাল্লাহ আল নারি তাকুলামী আদম আনি আদমের যে অংশ দিয়ে সাজদা করেছে আল্লাহ তালা সেই অংশটুকুনকে যাহা নামকে হারাম করে দেবেন যেন সেটা না পড়ায় তো আমরা তো জানি সাত অঙ্গে সেজা হয় তাই না কপাল নাক হাত পা দুই হাঁটু এই সাতটা অঙ্গ দিয়ে সাজদা হয় এই সাতটা অঙ্গের এই অংশটুকুন যেগুলো সেজা দেওয়ার সময় মাটিতে লেগেছে জমিনে লেগেছে এগুলো পুড়বে না বাকি অংশ পুড়ে যাবে এখন এইরকম এই অংশগুলো পুড়ে নাই এগুলো দেখে দেখে বিশেষ করে কপালে যে সুজুদের আসার রয়েছে এবং নাকে এটা মোর ক্লিয়ার হবে জল জল করতে থাকবে খুব জল। এটাকে দেখে ফেরেস্তারা চিনবেন যে এরা বাইরে হওয়ার কথা তবে কে কখন বাইরে হবে সেটা ওনারা জানেন কারো বাইর হওয়ার সময় হয়ে গেছে কারো এখনও সময় হয় না আর একটু কিছু জ্বলতে হবে আল্লাহর এরপরে এখন ফ্রেজটা যখন বের করে নিয়ে আসবে দেখা গেল যে জলে টোলে অবস্থা কাহিল অনেক অংশ জলে একেবারে শরীরের অবস্থা নাই এখন এরকম জলা মানুষকে তো আর জান্লাতে নেওয়া যায় না ঠিক করতে হবে ফাই সবু আলাই হিমা উন হায়াত। তাদের উপরে তারা পানি ঢেলে দিবেন এমন একটা বিশেষ পানি এই পানি নাম হল জীবনের পানি যে পানি তাদের মধ্যে জীবনের নতুন করে একটা ফ্রেশনেস নিয়ে আসবে নতুন জীবন দান করবে তাদেরকে এই পোড়া টোড়া যা আছে এগুলো সব দূর হয়ে যাবে এই পানি দিয়ে যখন তাদেরকে সাওয়ার করানো হবে স্প্রে করা হবে পানি তাদের ঢেলে দেওয়া হবে তখন তাদের একদম শরীরে সমস্ত রঙ পরিবর্তন হয়ে যাবে এইগুলো জ্বালা টালা সব একদম ক্লিয়ার হয়ে যাবে কয়াম্বু তুনা নাত হাব্বাতে ফি হামিল সাইল এই পানি দিয়ে তাদেরকে ওয়াশ করানোর পরে তারা এমন ফ্রেশ হয়ে যাবে যেমনভাবে নতুন করে কোনো জায়গায় বন্যার পানি চলে গেলে এই যেখানে পলি মাটি জমে থাকে এইখানে কোনো বীজ কোনো চারা কোনো গাছ যদি থাকে বা কোনো বীজ দানা থাকে ওখান যদি কোনো গাছ ঘাস কিছু একটা বাইর হয় সেটা কেমন তাজা হয়ে বের হয় বন্যার পরে পলি মাটি জমা আছে উর্বর মাটি ওখানে যেরকম তাজা হয়ে উঠে মানুষগুলো এরকম একদম তাজা হয়ে যাবে পড়ার কারণে যে ক্লান্তি ছিল সব দূর হয়ে গেল ওই তারা জ্বলুন মুখ বেলুন বিবাজি আলান্নার এখন বের করে যাওয়ার পরে কিছু লোক আছে যে তাদেরকে এনে যাহার নাম থেকে বের করা হবে কিন্তু এখনও জাননাতে দেওয়া হবে না তাকে একটু উঠে এনে কিছুক্ষণ রাখা হবে আগুন তার কাছে জাহানামের আগুনের কিছু তেজ তাকে টাচ করতেছে কিন্তু জাহান্নামের ভিতরে না বাইরে আগুনটা তাকে একটু কষ্ট দিচ্ছে টাইম টু টাইম আগুনের শিখা আছে না শিখাতে এরকম করে বাতাসের মতো এরকম এরকম ওদিকে সেদিকে যায় তো এসে তাকে খুব কষ্ট দিচ্ছে এখন তাকে তো আল্লাহ জাহানাম থেকে এনেছেন এইখানে রেখেছেন এখন সে বলেসানি রি হ্যাহা ও হারা কানি দেখা উহা আল্লাহ আগুনের এই তেজ লেলিহান শিখা আমাকে কষ্ট দিচ্ছে খুব কষ্ট পাচ্ছি? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস নিতে পারছে না আগুনের ধোঁয়া যখন বেশি থাকে না তখন কি ইজিলি নিঃশ্বাস নেওয়া যায় ফার্স্ট ওয়াচ আহিন্নার আল্লাহ আমার চেহারাটাকে একটু দূরে নিয়ে যান যাতে করে আমার এই আগুনের লেলিহান শিখা আমাকে টাচ না করে আর ধোঁয়ার কারণে আমার কষ্ট না হয় আমি একটু ইজিলি নিঃশ্বাস নিতে পারি আল্লাহ আমাকে তো একটু দূরে এনেছেন কিন্তু এখন বেশ কাছে হয়ে গেছি জাহান নামের কাছে আছি আর একটু দূরে আমাকে মেহরবানি করে এনে দেন অনেক দোয়া করবে আল্লাহতালার কাছে তুমি ভাইয়কুল তারপর অনেক দোয়া করবে অনেক দোয়া করবে তখন আল্লাহ তালা বলবেন লা আল্লাহ ইন আই তুকে আনতা আলানি গাই রাহু আমি তোমাকে যদি এখন উদ্ধার করে দেই একটু দূরে সরিয়ে দেই তুমি কি হ্যাপি হবা না এরপরে আরও কিছু আবার চাওয়া শুরু করে দিবা। একটু দূরে সরাই দিলে চলবে নাকি এরপরে দূরে সরে গিয়ে বলব যে আরও কিছু চাই আরও কিছু চাই ফাইয়াকুল লা আল্লাহ আমি আর কিছু চাই না খালি আগুন থেকে একটু আমাকে সরাই দেন। নামের তাপটা আমাকে খুব করে ধরেছে এটা থেকে আমাকে আপনি দূরে সরাই নিলে আমার এনাফ হয়ে গেল আর দরকার নেই এরপরে ফাইয়া শ্রেফু আনিন হ্যাউ নার আল্লাহ তালা তার চেহারাকে জাহার্নাম থেকে সরিয়ে নেবেন তার মানে একটু দূরে তাকে নিয়ে যাবেন সময় এখন সে বলে যে আল্লাহ অনেক দূর আনছেন কিন্তু জান্নাতের একটু কাছে নিয়ে আমাকে জান্নাতের ভিতরে ঢুকাবেন না বুঝতে পারছি জান্নাতের সামনে নিয়ে আমাকে একটু রাখেন রাহু আমি আর কিছু চাইবো না এত রকম দিল্লি চলবে তখন আল্লাহ তালা বলবেন আলাই সাকা জাহ তা আন্লা তা সালাহিক একটু আগে না বলল জানটা দূরে সরাই নেন আগুন যাতে তাপ না লাগে বলছিল না যে আর কিছু চাইবে না এখন আরেকটা যাচ্ছ চাচ্ছি আল্লাহ এইটা শুধু করেন আরেকটু দেন আমাকে আল্লাহ তালা বলেন মা তোমার এই চাওয়ার শেষ নাই কথা ঠিক রাখতে পারলা না তুমি তোমার কথা ঠিক নাই দর্শক মন্ডলী হাজিস অনেক লম্বা এই এক স্টেশনে শেষ হলো না আমরা পরের স্টেশনে হাজিস্টার বাকি অংশ শুনবো সেটা দাওয়াত থাকলো আপনাদের আমাদের এই স্টেশনে এখানে সমাপ্ত করতে হচ্ছে وبالله التوفيق السلام عليكم ورحمة الله وبركاته